إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده ইনু হেউ বারী ও হাইন ويعقوب বহিমা وعيسى রাওয়া ويونس وهون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى رسلا مبشرين ومنذرين لألا يكون للناس على الله حجته بعد الرسل وكان الله عزيزا حكيما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 চয়া পীন আল মুখি সুলাইফর সুলমান ওলখিন শয় পিন খেফর ওলখিন শয়া পিন হর ও আলমকে হোচম ওম আলি মারি বি হিন হচ্ছ ইম ফিচনাছ ফল চক ফল লৌক্যালমূরিম আজকে আমরা প্রথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন লেকচার সিরিজের তিরিশতম পর্বে আলোচনা করব আহ সুলেমান আলহিসামকে নিয়ে এর আগে আমরা একটি পর্ব পর্বে সুলেমান আল ইসলামকে নিয়ে আলোচনা করেছিলাম সেই পর্বে মূলত আমরা কথা বলেছি সুলেমান আল ইসলামের সাথে রানী বিলকিসের যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব বা বিরোধ ছিল আহ সে ঘটনাটা নিয়ে আর আজকে আমরা মূলত আলোচনা করব। সুলেমান আল ইসালামের জীবনের আরেকটা অংশ যেটা হচ্ছে জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে আমরা জানি সেই বিষয়টা নিয়ে তবে তার আগে আমরা আগের দিনের অর্থাৎ রানী বিলকিসের সাথে সুলাইমানের যে ঘটনা সেই ঘটনার সেই ঘটনার সাপেক্ষে আমাদের বাস্তব বাস্তব জীবনে এই ঘটনার আসলে আমরা কি শিখি আহ সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করে তারপরে আমরা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আলোচনা যাব আমরা আগের পরে দেখেছি বিলকিসকে। প্রথম একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলেছিলেন যে তুমি আমার আনুগত্য মেনে নাও অর্থাৎ তিনি একটা হুমকি দিচ্ছিলেন কিছুটা বলা যায় ভাষাটা অনেকটা এমনটাই ছিল এখানে বুঝতে হবে আসলে রানী বিলকিসের সাবা রাজ্য আর নবী সুলাইমান রানী বিলকিস এবং নবী সুল্লাইমান তারা দুইজন হচ্ছেন দুটো দেশের প্রেসিডেন্ট বলা ছিল তাদেরকে একজন প্রেসিডেন্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট যখন একটা দেশের প্রেসিডেন্ট লেখে যে তোমাকে আমার আনুগত্য স্বার করে নিতে হবে এবং তার এই প্রস্তাব বা তার এই চিঠির উত্তরে ঠিক প্রত্যাখ্যানও করেননি আবার পুরোপুরি তার প্রস্তাবটা মেনেও নেননি না তিনি যুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছেন না তিনি তার প্রস্তাবটাকে মেনে নিয়ে তার করতে স্বীকার করেছেন রানী বিলকিস দুটোর মাঝামাঝি একটা ডিপ্লোম্যাটিক সলিউশন বা একটা কূটনৈতিক একটা আহ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করেছেন এই জন্য তিনি সুলাইমানকে একটা গিফট পাঠালেন গিফট বলতে পারি বা আমরা এটাকে সদা বাংলায় ঘুষও বলতে পারি কারণ রানী বিলকিস চাচ্ছিলেন রানি বিলকিস ভাবছিলেন রানি বিলকিসের আসলে ধারণা ছিল যে সুলাইমান আলহাম বোধহয় আর আট দশ জনের মতই। রাজা যারা সম্পদের লোভে টাকার লোভে একদেশ আরেক আক্রমণ করে কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে সুলেমান সুলেমান্লাম তিনি তার চিঠির তার গিফট বা তার তোহফার জবাবে বললেন যে আমি এই গিফট চাইনা আমি আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের এই গিফট থেকে সেটা অনেক অনেক বেশি ভালো অনেক বেশি উত্তম কিছু আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে শুধু তাই না তিনি তার যে ঘুষ সেটা প্রত্যাখ্যান করলেন এবং তাদের দেশে তিনি আগ্রাসন চালানোর হুমকি দিলেন শুধু তিনি তাদের দেশে অভিযান চালিয়ে তাদেরকে দেন এবং তাদেরকে দেশ থেকে বের করার জন্য ভয় দেখান এখানে বিলকিস শান্তি চুক্তির জন্য যথেষ্ট পরিমাণে আগ্রহ দেখালেও সুলাইমান আল ইসলাম যুদ্ধের ব্যাপারেই রীতিমতো অনট ছিলেন যে তিনি যুদ্ধই করবেন তাদের সাথে এবং পরবর্তীতে আমরা দেখেছি এই আনুগত্য মেনে নেয় কোন প্রকার যুদ্ধ ছাড়া বিষয়টা সমাধান হয়ে যায় এখানে প্রশ্ন আসতে পারে নবী তিনি আল্লাহ একজন নবী তিনি কেন একটা দেশের রাষ্ট্রপতি হয়ে আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ভাবে নাক গলার নাক গলান বা তিনি কিভাবে একটা দেশের প্রেসিডেন্ট হয়ে আরেক দেশকে হুমকিয়ে দেন এখানে তার কি অধিকার আছে এই কাজটা করার আসলে আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে আবহ আবহে আমরা বড় হয়েছি তাতে এই বিষয়গুলো আমরা চিন্তাই করতে পারি না যুদ্ধ জিহাদ এগুলো আমাদের এগুলোর সাথে আমরা বলা যেতে পারে আমাদের তেমন কোনো সম্পর্কই নেই কিন্তু নবীর আসমদের জন্য এটা একটা খুব সাধারণ একটা বিষয় ছিল আমরা আমরা গত কিছু ধারণা ধারণা নিয়ে আমরা বড় হয়েছি আমাদের একজন নবী তিনি তো আল্লাহ আল্লাহর দিনের দাওয়াত পেশ করতে এসেছেন তিনি কেন যুদ্ধ করবেন তো আমরা এভাবে জিনিসটা ভেবেও দেখি না আমরা খুবই আইডিয়ালিস্টিক একটা আহ ওয়েতে চিন্তা করি যে সবকিছু এমনি এমনি সমাধান হয়ে যাবে যুদ্ধ করতে হবে না শান্তি আলোচনা করলে সব শান্তি চলবে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে ধরনের। কিন্তু আসলে ব্যাপারটা কখনোই এমনটা ছিল না আমরা আমাদের পর্ব গুলোতেও দেখেছি যে প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমনটা হয়েছে যে একজন নবী এসেছেন তিনি তার জাতির কাছে তার দিনের দিন ইসলামের বার্তা পেশ করেছেন এরপর দুটো দল হয়ে গেছে একটা দল তার বিরোধিতা করেছে আর একটা দল তার পক্ষ নিয়েছে এবং দুটো দলের মধ্যে চূড়ান্ত একটা ফয়সালা হয় এই ফয়সালাটা কখনো কখনো প্রথম দিকে নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আল্লাহ তাল্লাহ আজাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন পরবর্তীতে আল্লাহ তাল্লাহ জিহাদের মাধ্যমে মুমিনদের হাতেই তার দু এবং নবীর শত্রুদেরকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করেছেন তো এখানে আমাদের সুলাইমান আলহিস্লামের এই যে ঘটনা এখান থেকে আমরা যদি এখান থেকে আমাদের আমরা ভালো করে চিন্তা করি এই ঘটনা নিয়ে তাহলে আমাদের কয়েকটা ভুল ধারণা যেটা আমাদের বর্তমান পলিটিক্যাল আবহাওয়া আমরা যে ধরনের ধারণা নিয়ে বড় হয়েছি সে ধারণাগুলো আসলে ভেঙে যাবে যেমন আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রতিটি দেশের জনগণ সেই দেশের নেতা এবং সেই দেশের নেতা হবে এবং তারা নিজেরা নিজেদেরকে শাসন করবে অন্য কারো তাদেরকে শাসন করার কোনো অধিকার নেই এ ধরনের একটা ধারণা আমরা রাখি কিন্তু এই এই কাহিনীতে আমরা দেখি আহ সুলাইম অন্য একটা দেশের রাষ্ট্রপতি বা অধিপতি যাই বলি অন্য একটা দেশের প্রধান হয়ে তিনি আরেকটা দেশকে হুমকি দিচ্ছেন এখানে জাতি জাতিসত্তা বর্ণ গোত্র এখানে এগুলো কোনো ব্যাপার না এখানে মূল বিষয় হচ্ছে তৌহিদ সুলাইম আলসালাম তিনি ছিলেন আল্লাহ নবী তিনি শুধু দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আসেননি বরং তিনি মানুষ তিনি পৃথিবীর বুকে দিনকেও প্রতিষ্ঠা করতে এসেছেন কাজেই তিনি এমন একটা সম্প্রদায় বা এমন একটা জাতিকে চিঠি লিখেছেন যারা আল্লা দিন সম্পর্কে গাফেল তিনি চেয়েছেন তারাও ইসলামের অধীনে চলে আসুক এটাই একজন নবীর দায়িত্ব যে তিনি দিন কায়েম করবেন তিনি শরিয়া কায়েম করবেন এই কারণে তিনি অন্য এক দেশের হয়েও তিনি আরেকটা দেশকে এভাবে করে অ্যাড্রেস করতে করেছেন যে তোমরা আমার আনুগত্য মেনে নাও তোমাদেরকে আল্লা দিনের আনুগত্য মেনে নিতে হবে এখানে আমরা আমাদের আরো একটা ধারণা থাকে যে আসলে সার্বভৌমত্বের বিষয়টা নির্দিষ্ট করার কোনো ধরনের অধিকার নাই। কিন্তু আসলে সুলামা আল আল আমরা দেখেছি তিনি সাবার রাজ্যের সার্বভৌমত্ব বলি বা সীমানা বলি আহ কোনো কিছুর প্রতি আসলে কোন রকম তক করেনি তিনি তাদেরকে বলেছেন তোমরা আমার আনুগত্য মেনে নাও তিনি ধর্মবিশ্বাস বা তাদের যে আদর্শ দেখাননি আমরা বলে থাকি যে তারা তো অমুসলিম অমুসলিমদের সাথে অমুসলিমদের ইসলাম চাকরি দেওয়ার কি আছে আসলে অমুসলিমদের উপরেই ইসলামটাকে চাকরি দিতে হয় যেন তারা ইসলামকে বুঝতে পারে ইসলামকে যেন তারা দেখতে পারে এখানে জোর করে কাউকে মুসলিম বানানো হয় না মুসলিম বানানোর উদ্দেশ্য না কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ তালা শুধুমাত্র ইসলামের শাসনকেই পছন্দ করেন আর কোন কিছুকে তিনি অনুমোদন দেন না এটা শুধু সুলেমানের ক্ষেত্রে না আমরা আলহামের সময় এবং তারপরে দেখেছি সাহাবিরা আরব আরব থেকে কিভাবে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে গেছেন রাসুলুল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছিল শুধুমাত্র আরবে একমাত্র মদিনায় কোন রকম শক্তি প্রয়োগ ছাড়াই সেখানে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু এর এটা ছাড়া প্রায় প্রতিটা জায়গায় সাহাবারা জিহাদের মাধ্যমে প্রতিটা জায়গা মুক্ত করেছেন এবং সেখানে ইসলাম কায়ম করেছেন তো এটাই হচ্ছে ইসলামের কলা কৌশল এর মাধ্যমে ইসলাম পৃথিবীর সব জায়গায় আসলে ছড়িয়ে যায় এখানে মুসলিমরাই এই দায়িত্বের দায়িত্ব নিয়েছেন আসল্লাহর মৃত্যুর পরে সাল্লাহ ইসলাম সাহাবারে যাত্রীরা নিয়েছিলেন যে তারা ইসলামকে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেবেন এখানে আরো একটা বিষয় আসে যে আমাদের একটা ধারণা যে ইসলামে শুধুমাত্র জিহাদ করতে হবে তখনই যখন মুসলিমরা বাইরে শত্রুকারা আক্রান্ত হবে কিন্তু আমরা এখানে দেখি সুলাইমান আলহিউসাল্লাম নিজ থেকে গিয়ে তিনি বিলকিসকে হুমকে দিচ্ছেন জিহাদের নিচ থেকে গিয়ে তিনি জিহাদের হুমকে দিচ্ছেন অথচ সাবারাজ্যের পক্ষ থেকে কোন রকমের হুমকি আগ্রাসন বা জিহাদের যুদ্ধের কোন ধরনের সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি সুলেমান নিচ থেকে গিয়ে এই জিহাদ ঘোষণা করছেন এবং সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখি যে পারস্য এবং তৎকালীন পারস্য এবং রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও সাহাবারা এমনটাই করেছেন নিচ থেকে গিয়ে যুদ্ধ করেছেন এর কারণটা আসলে কি এর কারণটা হচ্ছে সাহাবারা আসলে বুঝতেন ইসলাম হচ্ছে এমন একটা দিন যেটাকে কায়েম করতে হয় বিষয়টা এমন না যে আমি আমরা ইসলামের কথা বলবো লোকজন মেনে নিবে আর ইসলাম কায়ে যায় বিষয়টা এত সহজ সহজে কখনোই হয় না বরং ইসলামকে শক্তি প্রয়োগের মাধ্যমেই এই এই ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করতে হয় পরবর্তীতে অমুসলিমরা এই ইসলামের ইসলামী রাষ্ট্রের অধীনে যখন থাকে তখন তারা ইসলাম দেখে তারা মুক্ত হয় এবং তারা ইসলাম গ্রহণ করে যেটা আগে আগে হয়েছে সাহাবাদের সময়টাতে হয়েছে এবং যেমন ইরাক সিরিয়া সবগুলো জায়গায় বা জর্ডান এই যুদ্ধ করে ইসলামকে পৌঁছে দিয়েছেন এবং সেখানকার অধিবাসীরা তারা ইসলামকে এইখানে এখান থেকে আমরা দেখি যে আসলে ইসলামের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষামূলক নয় বরং আক্রমণাত্মকও হতে পারে এবং সুলেমান ইসলামের ক্ষেত্রে আমরা তাই দেখছি যে তিনি নিচ থেকে গিয়ে আক্রমণের হুমকি দিয়েছেন ইসলামকে তাদের মধ্যে পৌঁছে দেওয়াটাই এখানে ছিল মূল উদ্দেশ্য তো এই বিষয়গুলো আমাদের আসলে ভাবনার আছে যে একজন নবী আমরা কেমন করে ভাবি আমরা নবীদের ব্যাপারে আমাদের ধারণাটা কেমন ছিল আর আসলে তারা কেমন ছিলেন এইখানে একটা ফারাক আছে আমাদের এই ফারাক বুঝতে হবে যে তারা তারা আল্লাহর দিনকে কি কিভাবে বুঝতেন তারা আল্লাহর দিনকে কে কিভাবে করে মানুষের কাছে পৌঁছে দিতেন বা কি কিভাবে म प्रतिष्ठा करत करा कन्कम पालन करी क्योंकि आल्लाबी देखते एक मिशन हिसेबर जीवन मिशन हिसेबा सहबारा के मिशन हिसेबी তারা নিছক কয়েকটা গদবাধা ব্যক্তিগত ইবাদত করেই খান্ত হননি বরং তারা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তরবারি দিয়ে এবং মানুষ ইসলামকে কাছ থেকে দেখেছে তখন এবং মানুষ ইসলাম ইসলাম পছন্দ করে ইসলাম গ্রহণ করেছে সৈয়দিনা সুলাইমান আলহামের জীবনের দ্বিতীয় যেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাদু এই জাদুকে আমরা চিনে থাকি কালো জাদু বা ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিক নামে বলা হয় কথাটাই ক্ষেত্রে ব্যবহার করা হয় এই জাদু আসলে কোন জাদু এই জাদু কিন্তু টিভি বা ইন্টারনেটে আমরা সময় দেখি যে হাত সাফাইয়ের জাদু হঠাৎ করে এই জিনিসটা উধা হয়ে গেল হঠাৎ করে এই জিনিসটা নাই হয়ে গেল এই ধরনের জাদুকে আসলে আমরা আহ বলছি এই ধরনের জাদু আমরা কথা বলছি না আমরা এমন সেই জাদু কথা বলছি যেগুলো মানুষের মনস্তত্ব এবং অন্তরের উপরে প্রভাব ফেলতে সক্ষম যেমন আমরা জানি আমাদের সমাজে এটা এখন বেশ প্রকটাকা ধারণ করছে আস্তে আস্তে যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেওয়া কিংবা কোন মানুষের ক্ষতি করার জন্য তার ব্যবসায় ক্ষতি করা কিংবা তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটানো এই ধরনের কিছু জাদু যেটা অদৃশ্য একটা শক্তির মাধ্যমে একটা মানুষের উপরে প্রভাব ফেলে এবং তার জীবনে বিভিন্ন ক্ষতির কারণ হয় দাঁড়ায় আমরা সেই জাদু নিয়ে কথা বলছি এই জাদুকেই আরবিতে বলা হয় সেহার আমরা মুসার ইসলাম এবং ফেরাউনের ঘটনায় আমরা জাদু দেখেছি সেই জাদুটা ছিল হাত সাফাইয়ের বা চোখের বিভ্রম যে আহ তাদের ফেরাউনের যে জাদুকরা ছিল তারা একটা একটা কিছু করে দিয়েছিল। আর মুসার ইসলামের সেই তাদের যে জাদু ছিল সেটা লাঠি তাদের সেটা খেয়ে ফেলে তাদের তখন বোঝা যায় তাদের এই জাদুটা আসলে যথেষ্ট শক্তিশালী ছিল না কিন্তু আমাদের সমাজে যে জাদুগুলো করা হয় জাদু টোনা যেটাকে আমরা বলি এই জাদুটা অনেক বেশি শক্তিশালী আহ অন্য জাদুগুলোর তুলনায় এবং মজার ব্যাপার হচ্ছে এই জাদুর ব্যাপারে এই জাদুর সাথে আসলে সুলাইমান আল ইসলামের সম্পর্কটা কিভাবে এলো সম্পর্কটা এলো এভাবে যে ইহুদিরা সুলাইমান আল ইসলামকে ইহুদিরা শুধু নয় এখানে যারা ফ্রি মেশন সংগঠন যেসব এখন আছে পৃথিবীতে তারা এই জাদুর উৎস হিসেবে সুলাইমান আল ইসলামকে দায়ী করে তারা বলে যে সুলাইমান আল্লাহ ইসলাম নাকি মানুষকে এই জাদুগুলো শিক্ষা দিয়েছেন জাদু আসলেই আছে এটার উৎস ইহুদিরা নিজেই আহ সুলাইমান অবশ্যই এটার উচ্ছ নন তো এই বিষয়টা নিয়ে কোরআন আল্লাহ তালা একটা করেছেন সুলায়মান সুলাইমানের চারিত্রিক তারা যে অপবাদ দেয় সে অপবাদের আহ জবাব দিতে যে সুলেমানু শিক্ষা দেননি এই জাদু শিক্ষা দিয়েছে খোদ শয়তান তো এই জাদু জাদুর যে এই জাদু হচ্ছে একটা একটা সায়েন্স বা একটা এলম বলতে পারি আমরা তো কারা এই এলম শিক্ষা দিল কারা কাদের থেকে এই শিক্ষাটা আসলো এর সূচনা হয়েছিল বাবের শহরে ইহুদিদের উপরে রাজা নবুখ আন্সের তার যে ব্যাবিলিয়ানিয়ান আর্মি তারা ইহুদিদেরকে আক্রমণ করে একটা সময় এবং তারা ইহুজিদেরকে রীতিমতো ছিন্ন ভিন্ন করে দেয় এরপরে তারা ইহুজিদেরকে ধরে নিয়ে তারা দাস হিসেবে ব্যবহার করে এবং সেই সময় থেকে ইহুদিদের যে আল্লাহ দিন থেকে যে বিকৃতি বা আল্লাহ দিন থেকে তাদের সরে আসা তখন থেকে তারা বেশ তাদের তাদের যে কিতাব গুলো কিতাবগুলো বিকৃত করা শুরু করে আজকে ইহুদিরা তাদের ধর্ম বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তাদের কিতাব তাওরাত অনুসরণ করে তালমুদ এই তালমুদ লিখেছিল ইহুদি যাজকেরা এবং এই যাজকরা ব্যাবিলনের একটা জাহিলি এবং ভ্রান্ত পরিবেশ দ্বারা প্রভাবিত ছিল এইভাবেই ইহুদিরা আস্তে আস্তে তাদের কিতাব ছেড়ে তালমুদের দিকে যেতে শুরু করে এবং এই তালমুদ গুলো লিখেছিল তাদের যাজকরা যাজকরাই তারা যে পরিবেশ পরিবেশ সেই তারা অনেকখানি প্রভাবিত ছিল তো এখান থেকে এই এই তালমুদ এই ব্যাবিলন থেকেই তালমুদ গ্রন্থের উৎপত্তি জাদু সিক্রেট অর্ডার বা আমরা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো এই ব্যাবিলন থেকে এসেছে এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে টেম্পল অফ সুলাইমান যেটাকে এই যেটা মন্দির ইহুদিরা বলে থাকে টেম্পল অফ সুলাইমান বলে একটা টেম্পল বা একটা মন্দির আছে আসলে এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই তারা বলে যে মসজিদুল আকসা যেখানে সেটার সাথেই তারা আসলে এই টেম্পল অফ সুলাইমানকে সম্পৃক্ত করে কিন্তু আদৌ সুলাইমান আলহিস্লাম কখনোই এ ধরনের কোনো মন্দির নির্মাণের সাথে জড়িত ছিলেন না এই এই মসজিদের প্রকৃত নির্মাতা হচ্ছেন ইয়াকুব আল ইসলাম এটা হাদিসা আছে যে ইব্রাহিম আলহাম কাবাখর নির্মাণ করার চল্লিশ বছর পর ইয়া ইয়াকুব আল ইসলাম তিনি এই মসজিদের আকসার নির্মাণ করেন সুলাইমান যেটা করেন সেটা হচ্ছে এই মসজিদকে সম্প্রসারিত করেন অর্থাৎ এটার যে এরিয়া সেটাকে বর্ধিত করেন টেম্পল অফ সুলাইমান ইহুদুদের যে কথিত টেম্পল এবং এর সাথে যেই অতিপ্রাকৃত শক্তি অনেক অনেক কথা তারা বলে যত কল্পকাহিনী কাহিনী আমরা শুনি এগুলোর আসলে এগুলো সবই মিথ্যা আহ সুলামান ইসলামের সময় আসলে এই যে ইহুদিরা ছিল ব্যাবিলনের যে ইহুদিরা ছিল তারাই মূলত হঠাৎ এই জাদুবিদ্যার প্রতি আগ্রহী হয়ে ওঠে জাদুবিদ্যা শেখার জন্য তারা উঠে পড়ে লাগে এই ব্যাপারে আশুদ্দি তিনি বর্ণনা করেন সুলাইমান জানতে পারেন যে শয়তান শহরের লোকদেরকে জাদুবিদ্যা জাদুটনা শিখবে এগুলোর অভ্যাস করবে অথবা অন্য কেনা শেখাবে তাকে হত্যা করা হবে কেননা এগুলো এসেছে শয়তানের কাছ থেকে অর্থাৎ সুলাইমান আল তিনি জাদুবিদ্যাকে নিষিদ্ধ করেছেন যেন কেউ এইগুলো শিখে মানুষের কোন ক্ষতি করতে না পারে এবং এগুলো তিনি লুকিয়ে রাখেন তার সিংহাসনের নিচে কিন্তু তার মৃত্যুর পরে ইবলিশ আসলো মানুষের আকৃতি এবং তখন সে ব্যবিলনের লোকদের কাছে যায় গিয়ে বলে আচ্ছা তোমরা কি জানো এই যে সুলাইমান সে এত ক্ষমতা করতে থেকে পেলো আমরা জানি যে সুলাইমান ইসলাম ক্ষমতাবান ছিলেন তাকে সবকিছুর উপরে ক্ষমতা দেওয়া হয়েছিল তিনি জিন তিনি পাখি তিনি আহ বাতাস তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেন তো শয়তান বললো তোমাকে জানো যে সুলাইমান কিভাবে করে এত ক্ষমতার অধিকারী হলো আসলে শয়তান তাকে সবকিছু শেখাত আমি তোমাদেরকে প্রমাণ দেব প্রমাণ হচ্ছে তোমরা যাও সুলাইমান আল ইসলামের সিংহাসনের নিচে খুলে দেখো তাহলে তোমরা দেখবে যে আমি সত্য বলেছি কিনা তখন মানুষ শতানের কথা মতো সুলাইমানা ইসলাম যে সিংহাসনে বসতেন সেটা তারা খুঁড়ে দেখলো সেখানে দেখলো তারা দেখলো যে অনেক জাদুর বইপত্র এখান থেকে তখন লোকজন কথা ছড়িয়ে দিল গুজব ছড়িয়ে দিল যে আচ্ছা সুলাইমানের সিংহাসনের নিচে তো জাদুবিদ্যার বইপত্র পাওয়া গেছে তার মানে সুলাইমান নিশ্চয়ই এইসব আহ জ্ঞান ব্যবহার করে এত ক্ষমতার অধিকারী হয়েছেন তো এই মিথ্যা দাবি তা ছড়িয়ে পড়লো নবী সুলাইমান আল্লাহ ইসলামের বিরুদ্ধে তখন আল্লাহ তালা ওর আনে এই বিষয়টির কে মিথ্যা প্রমাণ মিথ্যা দাবি তার বিরুদ্ধে একটি আয়াত নাজিল করলেন তারা ওই শাস্ত্রে অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তান চালু করেছিল সুলাইমান কুফরি করেনি কুফরি করেছিল শয়তান অর্থাৎ এআ থেকে আল্লাহ তালা দুটো ভাবে পরিষ্কার করছেন এক জাদুবিদ্যার যে কুফরি আল্লাহতালা পরিষ্কার করে বলছেন ওয়ামা কাপারো সুলাইমান সুলাইমান নবী সুলাইমান কুফরি করেননি কুফরি করেছে শয়তান ওয়ালা কিনা শায়াতফারো দুই এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে জাদু বা কালো জাদু বা সেহের এটা কুফরি আল্লাহ বলছেন যে সুলাইমান এই জাদু করেনি এই কুফরি করেনি কুফরি করেছে শয়তান অর্থাৎ আল্লাহ তাল্লাহ সুলাইমান আলহ ইসলামের যে নিষ্কুল চরিত্র সে ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যারাই কাজ করে তারা হচ্ছে কাফের জাদু হচ্ছে কুফরি এইখানে আমরা একটা মজার জিনিস হচ্ছে এই আয়াতে আল্লাহ তাল্লাহ বাবেল শহরের নাম উল্লেখ করেছেন আমরা কোরআনের অন্য কোথাও তেমন আসলে দেখি না যে আল্লাহ তাল্লাহ कुरने कुरा को स्थान नाम उल्लेख करण आगे बार बार एक कथा नबीर गल्पे स्थानकाल पात्र गुरुत्वपूर्ण गुरु गुरु नए नबीर गल्पे गुरुत्वपूर्ण हे नबीदा की शिक्षा की शिक्षा दिए नबी कत साल जन्म नहीं बाबा के छिल कब मारा गोला तला आनार प्रयोन करें कारण एगो जे को उपकार आसें তবে তারা কি শিক্ষা দিয়েছেন তারা কিভাবে স্ট্রাগল করেছেন তারা কিভাবে আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাদের ধৈর্য তাদের অর্ধাবসায় এই জিনিসগুলি আমাদের শেখার বিষয় কিন্তু এই একটা ক্ষেত্রে আমরা দেখছি যে আল্লাহ তালা বাবের শহরের নাম উল্লেখ করেছেন যেহেতু আল্লাহ তালা একটা শহরের নাম উল্লেখ করেছেন তার মানে নিশ্চয়ের পেছনে কোন একটা কারণ আছে এতে আল্লাহ তালা বলছেন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 তীর্ণ হয়েছে তা শিক্ষা দিত ইউ আল্লিমুন নাসর তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত বাবেল শহরের নাম উল্লেখ করার কারণ হল এই বাবেল শহর থেকেই জাদুটনা সিক্রেট অর্ডার যত তন্ত্রন্ত্র সমস্ত বিকৃত যত বিষয় আসায় সবগুলো সূচনা এই বাদল শহরে এটা আসলে শুধুমাত্র কর না এটা ইতিহাস ঘাটলেও আমরা বাদল শহরের সাথে এই জাদুর জাদুবিদ্যার যে সম্পৃক্ততা সেটার প্রমাণ আমরা পাই এই বিষয়টি আল্লাহ তালা করণে লিপিবদ্ধ করেছেন একটা কারণে যেন মানুষ জানতে পারে যেন মানুষ বুঝতে পারে যে কোথা থেকে এই জাদুর প্র্যাকটিস কোথা থেকে এসেছে। এই ব্যাপারে যে দুজন ফেরেস্তার নাম বলা হচ্ছে হারুথ এবং মারুত তারা ছিল দুজন ফেরেস্তা তাদের কাছে জাদুর জ্ঞান ছিল অর্থাৎ তাদের কাছে এই আইনটা ছিল কিন্তু তারা যখন এই মানুষদেরকে এই জাদুর শিক্ষা দিল তারকে তারা বলে দিল যেটা হচ্ছে কুফরিবিদ্যা করোনা আল্লাহ বলেছেন তারা বলছে আমরা যে শিক্ষা দিচ্ছি এটা হচ্ছে কুফর সুতরাং এই শিক্ষা নিয়েও না কেননা এসব কিছু হলো পরীক্ষা অর্থাৎ হারুদ এবং মারুতের মাধ্যমে আল্লাহ তালা মানুষের পরীক্ষা নিয়েছেন অর্থাৎ এই জাদুর বিদ্যা শিখিয়েছিল হারুথ এবং মারুত কিন্তু এই জাদুবিদ্যা শেখানোর উদ্দেশ্য এটা ছিল না যে লোকজন এই জাদু শিখবে এবং মানুষের উপরে এই জাদুকে প্রয়োগ করবে বরং হারুথ এবং মারুতকে জাদুবিদ্যা দিয়ে তাদের কাছে পাঠানো হয়েছিল তাদের পরীক্ষা নেওয়ার জন্য এই শিক্ষাটা এমন তারা আগে বলে দিয়েছে তোমরা যদি এটা শেখো तुम्हें प्रैक्टिस करोफरी जदूर शिखल जुग जुगरे तर शिक्षा तारुद मारत शिखे तुग जुग धरे तालू रेखे तो ये एक प्रश्न आसते परे जे আল্লাহ তালা যদি হারুদ এবং মারুতকে পাঠিয়ে থাকেন তাহলে মানুষের কি দোষ আল্লাহ তালাই তো হারুদ এবং মারুতের মাধ্যমে জাদু শিক্ষা মানুষের কাছে পাঠিয়েছেন এখানে বিষয়টা হচ্ছে যে আসলে আল্লাহ এটাকে একটা পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন এটাকে প্র্যাকটিস করার জন্য পাঠাননি আল্লাহ তালা দুনিয়াতে এরকম অনেক কিছু পাঠান অনেক অবস্থা তৈরি করেন অনেক কিছু মানুষের কাছে দেন যেটা তার জন্য একটা পরীক্ষা ধন মানুষের জন্য একটা পরীক্ষা সন্ত সন্ততি মানুষের জন্য একটা পরীক্ষা তো তেমনি এই জাদুটা ছিল ইহুজিদের জন্য একটা পরীক্ষা যে এটা কুফরি এটা আগেই বলা হয়েছে তোমরা এটা করো প্র্যাকটিস করো না কিন্তু যদি তোমরা এটা করো তাহলে তোমরা কাঠের হয়ে যাবে এবং মানুষ সেটা কেন করেছে হয়তো দুনিয়ার কারণে বা যে কোনো আগ্রহের কারণে হোক তারা এই বিদ্যাটা আত্মস্থ করেছে এবং এভাবে তারা এটাকে প্র্যাকটিস করার মাধ্যমে তারা কুফরি করেছে তো আল্লাহ তালা কখনো মানুষকে এই কাজটি করতে বলেননি মানুষ নিচ থেকে এই পরীক্ষায় পা দিয়েছে এবং এরপর তারা বিপথে চলে গেছে তারা তারা তাদের কাছ থেকে হারুত এবং মারুতের কাছে এমন জাদু শিখত ইফারি কৌ না বিহি বাইনালমার ইউজাউজি যার দ্বারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে অর্থাৎ এই জাদু তারা যে জাদুবিদ্যা শিখেছে ব্যাবিলনের ইহুদিরা এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে মধ্যে বিচ্ছেদ বা তালাক তালাকা সম্ভব ছিল যখন স্বামী বা স্ত্রী দুজনের একজনের উপর জাদু করা হয় তখন তাদের মধ্যে প্রচন্ড ঘৃণা কাজ করতে শুরু করে অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে তাদের পক্ষে একসাথে সংসার চালিয়ে যাওয়া আর সম্ভব হয় না তখন তালাক হয়ে যায় তো এইটা এটা হচ্ছে জাদুর কোরআন শুধুমাত্র একটি উপসর্গের কথা বলা হয়েছে জাদুর যে তার পরিবার বা সংসার ভেঙে যায় যদিও এটা ছাড়া হয় প্রয়োজন সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সব সমস্যায় যে জাদুর কারণে হয় ব্যাপারটা এমন না কোন প্রকার সমস্যা হলেই তাই এটা জাদুর কারণে হয়েছে ম্যাজিক করা হয়েছে এমনটা ভাবার ঠিক নয় কখনো কখনো মানুষের মধ্যে সত্যি সত্যি অমিল থাকে এই কারণে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যদি কখনো কোনো দম্পতির মধ্যে কোন সমস্যা হয় এটা কি তাদের ব্যক্তিত্বের কারণে হচ্ছে নাকি বাহ্যিক কোন জাদুর প্রভাবে হচ্ছে এটা আমাদেরকে বুঝে আগাতে হবে সমস্যা সমাধানের দিকে যার উপর জাদু করা হয় তার শরীরের একটা অংশ নিয়ে এই জাদুটা করতে হয় যেমন চুল বা নখ এই ধরনের কিছু একটা এগুলো জিন্দের সাহায্যে বেঁধে রাখা হয় এগুলোকে বলা হয় গিট আখ বা গিট এই গিট বাধার মাধ্যমেই এই জাদুটা কার্যকরী হয় কখনো কখনো আসলে শরীরে কোনো অংশ ছাড়াও জাদু করা সম্ভব হয় এবং রাসুল্লাহ জাদু করা হয়েছিল রাসুলস্লামের উপরে জাদু করা হয়েছিল আমরা জানি যে এক ইহুদি সে নবী সাল্লামের উপরে জাদু করে এরপর সেই গিট বাধা যে জিনিসটি সেটা সে কুয়ার মধ্যে ফেলে দেয় एर प्रभाव में रसुर असुस्थान एरपे अल्लाह जिब्रिल के पाठान जिब्रिले से कू गीट जे बाधा गीटर प्रभाव कटे जाए तो अनेक समय गीट जान मानुष खुजे ना पदुगर जो तीट के तरा फेले दे समुद्र मध्य अथवा मरुभूमिर मध्य जान जिन मानस खुजे ना पो জাদুর বিদ্যার যে আহ সত্যিকার অর্থে যদি জাদুগুলো অনেক যে উদ্দেশ্যে জাদুগুলো জাদুগররা করে যদি তারা সবকিছু করতে পারত তাদের উদ্দেশ্য যদি সফল হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারত না কিন্তু এখানেও আসলে একটা সীমাবদ্ধতা আছে আমরা দেখি আমাদের চারপাশ থেকে দেখি যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া স্বামী মধ্যে পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া মানুষের স্বাস্থ্যের অবনতি করা কোন একটা অসুখ অসুখ আহ লাগিয়ে দেওয়া শরীরে এমনকি মেরে ফেলার জাদুও আমাদের সমাজে আছে এবং এই জাদুকররা সমাজের নিকৃষ্টতম জীব তারা সামান্য কিছু টাকার জন্য এই জাদুগুলো করে কিন্তু সবাই যদি এভাবে জাদু করতেই থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না কিন্তু আমরা দেখছি আসলে মানুষ বেঁচে আছে এবং আহ জীবন চলছে এর মানে আসলে বুঝা যায় যে জাদুকরদের হাতেই সবকিছু নয় যদিও জাদুকরদের হাতে এই অস্ত্রটা আছে কিন্তু এই অস্ত্র ঠিক কতটুকু কার্যকর হবে সেটা জাদুকরদের হাতে নয় সেটা আল্লাহর হাতে জন্য আল্লাহ বলছেন কোনো প্রভাব থাকতো না আল্লাহ ঘুরতে দেন এ কারণে জাদুকর আমাদের ক্ষতি করতে পারে ঠিক কতটুকু ক্ষতি করতে পারবে এটাও আল্লাহ ঠিক করে দেন আর সবকিছুর মতো জাদু হচ্ছে মানুষের জন্য একটা পরীক্ষা এগুলো থেকে অন্য সকল অসুখ অসুখের মধ্যে যেমন ওষুধ আছে আমরা ওষুধ গ্রহণ করি তেমনি জাদু একটা অসুখ এটার জন্য চিকিৎসা আছে এই চিকিৎসা হচ্ছে এবং সুন্দর আমলগুলো দেওয়া আছে জাদুর চিকিৎসার জন্য সেগুলো যদি আমরা আমল করি তাহলে এই রোগগুলো সেরে যাবে জাদুর প্রভাব কেটে যাবে তো জাদু যাই করা হোক না কেন যদি করোনা এবং শূন্য যে আমলগুলো করোনার আয়াত পাঠ করা রোগীর উপরে আহ সূন্যতের সুন্নতের গুলো যেই শূন্য যে মেডিসিন গুলো আছে সেগুলো নিয়মিত গ্রহণ করা এবং আরো কিছু আমল আছে সে আমল করলে একজন মানুষের উপর থেকে যাদু প্রভাব আস্তে আস্তে চলে যায় যেমন এর প্রতিকার এক কথায় আমরা যদি বলি সেটা হচ্ছে সুরা ফালাক সুরানাস সুরা ইখলাস আয়তুল কুরসি এই চারটি এটা ছাড়া আর কিছু দেওয়া আছে সেগুলো পাঠ করে এগুলো পাঠ করলে আস্তে আস্তে এই রোগ সেরে যায় আল্লাহ তালা বলেছেন তারা যা শেখে তাদের ক্ষতি করে কিন্তু তাদের কোনো উপকার করে না অর্থাৎ এই জাদুকররা মনে করে যে জাদু শেখার মাধ্যমে তারা উপকৃত হবে লোকরা মনে করে জাদুঘর তাদের উপকার করতে পারবে কারণ তারা হয় যেটা করে তারা যে জাদুঘরের কাছে যায় কিছু টাকা দেয় এবং তাদের কথা মতো জাদু জাদুকর জাদু করে তো এর মধ্যে আসলে কি কোনো উপকার আছে আল্লাহ তালা বলছেন না জাদুর মধ্যে বিন্দুমাত্র কল্যাণ বা কোনো ফায়দা নেই কারণ শেষ পর্যন্ত যে জাদু করে বা যে জাদু করায় তারা নিজেদেরই ক্ষতি করে তারা নিজেদের আখিরাতকে ধ্বংস করছে এখানে আহ সাময়িক দুনিয়ার কিছু লাভ হলে হতেও পারে কিন্তু শেষ পর্যন্ত আখিরাতের জীবনই তো আমাদের জীবনের সব সেই জীবনে তাদের তাদের জীবনটা বরবাদ হওয়া ছাড়া জাদু আর কোন উপকারী করতে পারে না এই জাদুকরদের ব্যাপারে মুসলিম অনেক করেছেন যে তারা কি কিভাবে জাদু করে তাদের জাদুর যে তারা সেটা কি কিভাবে প্রয়োগ করে এই বিষয়গুলো নিয়ে তারা অনেক গবেষণা করেছেন শাইকুল ইসলাম এবং তাই মিয়া তিনি এটা নিয়ে অনেক বিস্তারিত লেখালেখি করেছেন যে জাদুকরদের জাদুবিদ্যার বিষয় তিনি তিনি তাদের যে পদ্ধতিগুলো বলেছেন যে একজন মানুষ কি হবে জাদুকর হয় কিভাবে সে জাদুবিদ্যা শেখে তার যে পদ্ধতি বর্ণনা করেছেন তা ভয়াবহ এখানে একজন মানুষ কখনো বিনা পরিশ্রমে জাদুবিদ্যা শিখতে পারে না তাকে এটার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় জিনরা মানুষকে জাদুবিদ্যা শেখায় অর্থাৎ একজন একটা জিনের সাথে একটা মানুষের যোগাযোগের মাধ্যমে তারা জাদুবিদ্যা শেখে এবং জিনরা কখনো আসলে বিনামূল্যে এই জিনিসগুলো মানুষকে শিক্ষা দেয় না ধাপে ধাপে একটা মানুষকে জাদুবিদ্যা শিখতে হয় এবং তাদেরকে অনেক একটার পর একটা কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তাদেরকে সবচেয়ে নোংরা সব কাজ করতে হয় যেন জিন তাদের উপরে খুশি হয় এবং জিন তখন তাদেরকে সাহায্য করে জাদুতে অর্থাৎ পুরো মেকানিজমটা হচ্ছে এমন যে জিনকে খুশি করতে হয় শয়তনকে খুশি করতে হয় জিন এবং সন্তানকে খুশি করার মাধ্যমে একজন মানুষ আস্তে আস্তে জাদুর যে শক্তিগুলো সেই শক্তিগুলো তারা আস্তে আস্তে অর্জন করতে থাকে কি সেই নোংরা কাজ যে কাজগুলোর মাধ্যমে একজন মানুষ জাদুবিদ্যা শেখে তারা মহিলাদের মাসিকের যে অপবিত্র রক্ত সেটা তারা খায় ব্যাং সাপ কীট পতঙ্গ পেশাব পায়খানা ইত্যাদি নোংরা বিশ্রী এবং খুব বাজে কিছু কাজ তাদেরকে করতে হয় এগুলো তাদের খেতে হয় তাদেরকে বয়লা ময়লা অসুস্থকর পরিবেশে তাদেরকে দিন কাটাতে হয় এগুলো করলে জিন খুশি হয় আসলে পুরো বিষয়টা হচ্ছে জিন এই মানুষগুলোকে অপমান করতে চায় অপমান করলে তখন এবং মানুষ যখন জিনের আহ আনুগত্য করা শুরু করে তখন জিন খুশি হয় এবং তখন তাদেরকে জাদুর যে এল তখন তারা সেই শিক্ষাগুলো দেয় শুধু তাই না তারা মানুষকে বলে যে মানুষের রক্ত দিয়ে রাত লিখতে হবে এবং তারা সেটা করে সেগুলোর উপরে তাদেরকে হাঁটতে বলে করোনার আয়াতের উপরে তাদেরকে হাঁটতে বলে পেশাবা করার পরে পাতা দিয়ে স্তিন অংশ দিয়ে নাপাক অংশগুলো শরীরের নাপাক যে জিনিসগুলো সেগুলো কোরআনের পাতা দিয়ে তাদেরকে মুছতে হয় সতানের কাছে তাদেরকে চিন্তা করতে হয় মূর্তির সামনে চিন্তা করতে হয় এই এক একটা পর্যায়ে আস্তে আস্তে অতিক্রম করতে করতে করতে করতে একজন মানুষ জাদুকর হতে পারে এখানে তার কি লাভ জাদুকরের লাভ হচ্ছে যখন সে জাদুকর হতে পারে তখন সে মানুষ থেকে অর্থের বিনিময়ে বা অন্যান্য সুবিধার বিনিময়ে জাদুকলক করার জাদুকুলোভ করে তো এখানে তার লাভ হচ্ছে আর্থিক লাভ আর শয়তানের লাভ হচ্ছে শয়তান একটা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে তার আনুগত্য করতে সক্ষম হয় একজন জাদুকর শয়তানের পূজারি এটাই শতানের সাফল্য শতানের কোনো আর্থিক কোন লাভ নেই একজন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া সে যেন টাকার উদ্দেশ্য হোক বা যে কারণে হোক আল্লাহর পথ থেকে সরে আসে এবং শয়তানের শতুগত্য করে আনুগত্য করে শয়তান যা যা বলে সে ঠিক তাই তাই করে নোংরা কাজগুলো করে ইচ্ছা করে যেন মানুষকে সে অপমানিত করতে পারে মানচিত করতে পারে এটাই হচ্ছে শতানের উদ্দেশ্য এবং এভাবেই একটা মানুষ আস্তে আস্তে জাদুকর হতে পারে এবং এই পর্যায়ে অতিক্রম করার আগ পর্যন্ত একটা মানুষ জাদুকর হতে পারবে না তাকে সেই শক্তি দেওয়া হয় না ইসলাম ইসলামে আসলে এই জিন্দের ব্যাপারে হুকুম হুকুমকি জিনদের সাহায্য চাওয়া এটা সম্পূর্ণ হারাপ জিনদের কাছে কোনো প্রকার সাহায্য চাওয়া যাবে না এমনকি মানুষ এমন একটা ভুল করে যে যখন কার উপরে জাদু করা হয় তখন সে এই জাদুর প্রভাব কাটানোর জন্য অন্য জাদুকরের কাছে গিয়ে সাহায্য চায় সেই জাদুকর অন্য আরেক জিনকে দিয়ে জাদুর প্রভাব কাটানোর জন্য তাকে কাজে লাগায় কিন্তু এটাও করা যাবে না অর্থাৎ জিনদের কাছে কোনো প্রকার সাহায্য চাওয়া যাবে না জাদুরা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই আল্লাহ রাসুলসলাম শিখে উপায় শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন কোরআন পাঠ করা আল্লাহ তারা বলেছেন কোরআনে আছে শেফা জাদুর যে আয়াত সে আয়াতেই আল্লাহ তাল্লাহ বলছেন যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা তাদের আত্মা বেছে দিয়েছে তা খুবই মন্দ যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে তা খুবই মন্দ যদি তারা জানত আর যদি তারা ইমার আনত যদি তারা তাকে অবলম্বন করত তাহলে আল্লাহর কাছ থেকে তারা উত্তম প্রদান পেত যদি তারা জানত এই আয়াত থেকে সাহাবিরা বুঝতে পেরেছিলেন যে জাদু করা হচ্ছে কুফরি শুধু এটা এমন একটা কুফরি যেই কুফরি করার কারণে মানুষ আর মুসলিম থাকে না মুসলিম আর মুসলিম থাকবে না সে কাফের হয়ে যাবে এই কারণে ওমর বিন খপত রদিয়াল্লাহ আলহ তিনি তার খিলাফতকালে ইসলামী রাষ্ট্রের যেসব গভর্নর ছিলেন তাদেরকে একটা চিঠি লেখেন যে প্রত্যেক জাদুকরকে তোমরা হত্যা করবে এটাই জাদুকরদের ব্যাপারে ইসলামিক জুডিস প্রুডেন্সের একমাত্র আইন জাদুকরদেরকে পেলে হত্যা করতে হবে এই ব্যাপারে কোন দিমত নেই এটাই হচ্ছে তাদের জন্য হদ বা আল্লাহর নির্ধারিত বিধান বা শাস্তি আল্লাহ তালা নবী সুলাইমানকে জাদু শিক্ষা দেননি বরং নবী সুলাইমান এই জাদু যেন মানুষ জাদু মানুষ যেন জাদু জাদু শিখে মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য তিনি আইন জারি করেছিলেন যেন মানুষ এই যেন এই জিনিসগুলো না এবং যে এগুলো শিখবে তাকে হত্যা করা হবে তিনি আল্লাহ কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দান করুন যেমন রাজত্ব আমার পরে আর কেউ পাবে না এমন এক রাজত্ব তিনি চেয়েছেন যে রাজত্ব তারপরে আর কেউ পাবে না এবং সত্যি সত্যি আল্লাহ তালা তার এই দুয়া কবুল করেছিলেন তাকে এমন একটা রাজত্ব দিয়েছিলেন যে রাজত্ব আর কেউ পায়নি খোদা সুল্লা সাল্লাহাম ও দুয়া করেননি এবং তিনিও পাননি এটা ছিল সুলাইমানের একটা ইউনিক একটা বৈশিষ্ট্য তিনি সবকিছুর উপরে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন তিনি শয়তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন শতানরা শতান জিনরা তার জন্য কাজ করত তার জন্য খাটাখাটি করতো তার হুকুম পালন করত। তিনি তাদেরকে দাস শ্রমিকের মতো করে খাটাতেন সতানদেরকে তাদের পরে ইচ্ছে করে তিনি কঠিন কঠিন কাজ দিতেন এবং তারা এগুলো সম্পূর্ণ করার জন্য বাধ্য ছিল এটা ছিল তাদের জন্য একটা শাস্তি এবং সুলেমান আল ইসলামের জন্য এটা ছিল একটা সার্ভিস বা একটা সেবা নেওয়ার মতো তিনি তাদেরকে যখন খাটাতেন তারা তাদের তারা তার আদেশ মানতে বাধ্য ছিল তাদের আর কোন উপায় ছিল না যখন সুলেমান ইসলাম মারা গেলেন তখনও এই শতানরা এই কাজগুলো চালিয়ে যেতে থাকে কেননা তারা আসলে বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কারণটা হচ্ছে তিনি যখন মারা যান তিনি ছিলেন তখন তার সিংহাসনে বসা তার ছড়িতে ভরতে অবস্থায় তার যেটা লাঠি ছিল সে লাঠিতে ভরতে অবস্থায় শতানরা তখন তাকে দেখে বুঝতে পারেনি যে তিনি আসলে মারা গেছেন কিন্তু তিনি আসলে তখন মারা যান ওই অবস্থাতেই তো এরপরেও এই কারণে তারা দীর্ঘদিন এই কাজ চালিয়ে যায় কিন্তু একটা সময় উই পোকা এসে তার যে লাঠি সেটা খাওয়া শুরু করে এরপর ছেলেটা ভেঙে যায় তিনি মাটিতে পড়ে যান তখন সচেন বুঝতে পারে যে সুলেমুল্লা আলাইসলাম মারা গেছেন এবং এরপর এর আগ পর্যন্ত কিন্তু তারা সুলেম আল্লাহ ইসলামের আদেশ অনুযায়ী এক নাগারে খেটে যাচ্ছিল তো ইহুদিরা বলে যে সুলাইম আলহিসাম সচেনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন সচেতনতা তাকে নিয়ন্ত্রণ করত কিন্তু আল্লাহ তাল্লা ইহুদিদের এই বক্তব্যের বিপরীতে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলছেন যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন কিছুই তাদের তাদের মৃত্যু সম্পর্কে জানতে দেয়নি অর্থাৎ আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন তারা সেটা বুঝতে পারেনি শুধুমাত্র মাটির কীট ব্যতীত সে খেয়ে ফেলেছিল তার লাঠি অর্থাৎ মাটির আসা যে উইপোকা পোকা লাঠি খেয়ে ফেলার আগ পর্যন্ত সয়তান বুঝতেই পারেনি যে সুলেমান আল্লাহ ইসলাম মারা গেছেন তখন জিনরা পরিষ্কার ভাবে বুঝতে পারলো যে সুলেমান মারা গেছে যদি তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখতো তাহলে তাদেরকে এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না অর্থাৎ এই আয়টা এই আয়টা আসলে আল্লাহ তালা কেন বলছেন এই মাধ্যমে আসলে কি বুঝতে পারি দুটা বিষয় এক নাম্বার যে সুলেমান আল ইসলাম জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন আর ইহুদিরা বলে জিন সুলান আল ইসলামকে নিয়ন্ত্রণ করত রবি এই আয়াতটি এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা বলছেন যে জিনরা সুলেমান আলহিমামের জন্য খেটে যাচ্ছিল অর্থাৎ এটা প্রমাণ করে যে সুলাইমান আল ইসলাম ছিলেন তাদের আহ তাদের উপরে আহ তারা ছিল তারা সুলাইমান আল ইসলামের অধীনস্থা তিনি ছিলেন তাদের মালিক এবং দুই নম্বর হচ্ছে যে পয়েন্টটা সেটা খুব সেটা হলো জিনরা আসলে অদৃশ্য বা গায়েব সম্পর্কে জানে না যদি তারা গায়েব সম্পর্কে জানত তাহলে সুলাইমান আলহ ইসলামের মৃত্যুর সাথে সাথে তারা বুঝতে পারতো যে সুলেমান আল্লাহ ইসলাম মারা গেছেন কিন্তু তাদের বুঝতে অনেক সময় লেগেছে যখন উই এসে তার লাঠি খেয়ে সেটাকে নষ্ট করে ফেলেছে সুলেমান আলহী ইসলাম তার সিংহাসন থেকে পড়ে গেছেন তখন তাদের হুশ এলো তখন তারা বুঝতে পারলো আচ্ছা সুলেমান আল্লাহ মারা গেছেন তার আগে তারা বুঝতে পারেনি এটা দিয়ে এটা প্রমাণ হয় যে তাদের আসলে গায়েবের কোনো জ্ঞান নেই আমাদের আমরা আমাদের সমাজে দেখি যে যাদুকর জ্যোতিষ এরকম অনেক ব্যক্তিত্ব আছে যারা বলে তারা পরিষদ বলতে পারবে তারা বলে তারা জিনদের মাধ্যমে পরিষদ সম্পর্কে তথ্য বের করতে পারে কিন্তু আল্লাহ তালা বলছেন যদি জিনরা আল গায়েব সম্পর্কে জেনেই থাকে যদি তারা গায়বের জগৎ সম্পর্কে তাদের জ্ঞান থেকেই থাকে তাহলে জেচে পড়ে তারা কেন এতদিন ধরে কাজ করলো সুলেমানের মৃত্যুর পরেও তারা কি বুঝতে পারেনি যে সুলেমান আল ইসলাম মারা গেছে অর্থাৎ মানে সুলেমান ইসলাম যে কাজ তাদেরকে করতে বাধ্য করতেন এটা তাদের জন্য একটা ছিল তারপরেও তারা কেন এই কাজ চালিয়ে গেছে এটা থেকে প্রমাণ হয় যে আসলে তারা গায়বের জ্ঞান তাদের কাছে নেই অদৃশ্য জ্ঞান জিন্দের কাছে থাকে না তারা আসলে তাহলে কি জানে তারা আমাকে দেখি মাঝে মাঝে যে জ্যোতিষীরা কিছু কথা বলছে সেগুলো সত্য হয়ে গেছে এগুলো তাহলে কিভাবে হল আসলে তাদের নিজস্ব কোনো জ্ঞান নেই যেটা হয় সেটা হচ্ছে তারা আসমান থেকে আরি পেতে শোনে ফেরেসাদের কথাগুলো তার আরি পেতে শোনে ফেরসাদের সাথে আল্লাহ তাল্লাহ যে কথাগুলো বলেন সেগুলো জিনরা লুকিয়ে লুকিয়ে কিছু শুনতে পারে আবার প্রতিটা কথার সাথে তারা নিজ থেকে ৯৯টা কথা একটা কথার সাথে সাথে তারা নিরানব্বইটা কথা যোগ করে মিথ্যা কথা যোগ করে তো এগুলো গণকদের কানে যায় গণকরাই তখন এগুলো বলে তো এর থেকে বেশি আসলে জিনদের কোনো ক্ষমতা নেই যখন ফেরেস তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে তখন তাদের মধ্যে দুই একটা কথা জিনরা জানতে পারে তো এই ছিল মোটামুটি ভাবে সুলাইমান আলি ইসাল্লামের কাহিনী তার মৃত্যুর পর জিন এবং শয়তানরা যখন তারা দীর্ঘদিন পর জানতে পারে যে মারা গেছেন তখন তারা যে যার কাজে ফিরে যায় কারণ জিন এবং শান্ত ছিল না এই ক্ষমতা শুধুমাত্র সুলাইমান আল্লাহ ইসাল্লামের একটা অনন্য বৈশিষ্ট্য যে আল্লাহ তালা তাকে দিয়েছিলেন তো পরবর্তী পর্ব ইনশা আল্লাহ আমরা আলোচনা করব আলহ ইমরান অর্থাৎ ইমরান আলহি ইসাল্লামের পরিবারকে নিয়ে রেইন ড্রবস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ